বুখারি মুসলিম সহ হাদিসের অন্যান্য কিতাবে বর্ণিত হয়েছে আবু সাইদ আল খুদ্দি রাজি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি বলেন একবার আমরা রাসুল সাল্লি ওসাল্লামের সাথে ছিলাম আমরা রাসুল সাল্লাহ আলি ওসাল্লাম জিজ্ঞাসা করলাম যে কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাব। আমাদের আলী বললেন যখন ম্যাঘ দেখতে যেমন তোমাদের কোন কষ্ট হয় না ঠিক তদ্রুপ সেদিন তোমাদের প্রতিপালককে দেখতেও তোমাদের কোনো কষ্ট হবে না তারপর রাসুলসাল্লিসাল্লাম আরো বললেন কি কঠিন মুহূর্তে একজন ঘোষণাকারী সূর্য কণ্ঠে ঘোষণা দিতে থাকবে দুনিয়াতে তোমরা যে যার ইবাদের অনুসারীরা তাগুতের কাছে চলে যাবে অর্থাৎ প্রত্যেকেই দুনিয়াতে যে যারা ইবাদত করত সে তার কাছে চলে যাবে শুধুমাত্র মুমিন ব্যক্তিরাই বাকি থাকবে তারা তাদের স্বয়স্থানে দাঁড়িয়ে থাকবে সকলের সামনে জাহান নামকে নিয়ে আসা হবে অতপর ইয়াহুদিদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা মিথ্যা অপবাদ থেকে সম্পূর্ণরূপে মুক্ত অতপর তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা এখন কি চাও তারা বলবে আমরা খুব পিপা আমাদের কি একটু পানি পান করান তখন তাদেরকে বলা হবে যাও পানি পান করো এরপর তাদেরকে আমরা আল্লাহর সন্তান মাসিহের ইবাদত করতাম তখন তাদেরকে বলা হবে তোমরা মিথ্যা বলছ আল্লাহর কোনো স্ত্রী সন্তান নেই আল্লাহ তালা সকল মিথ্যা অপবাদ থেকে পুতো পবিত্র অতপর তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমরা এখন কি চাও তারা বলবে আমরা পিপা সারত আমরা পানি পান করতে চাই তাদেরকে বলা হবে যাও পান করো এরপর তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হবে এভাবে সবাইকে জাহান নামে নিক্ষেপ করার পর ইমানদারদের নেককার ও গুনাগাররা বাকি থাকবে তখন তাদেরকে লক্ষ্য করে বলা হবে সকলেই তো চলে গেছে তোমরা দাঁড়িয়ে আছো কেন তখন তারা বলবে আমরা একজন ঘোষণাকারীকে ঘোষণা করতে শুনেছি আমরা একজন ঘোষণাকারীকে ঘোষণা করতে শুনেছি যে দুনিয়াতে যে যারা ইবাদত করতো সে যেন তার সাথে যে হয় দুনিয়াতে যে যারা ইবাদত করতো সে যেন তার সাথে যে মিলিত হয় এই ঘোষণার পর সকলেই সাথে অপেক্ষা করছি আমরা যে মহান সত্তার ইবাদত করতাম সেই মহান সত্তার জন্য অপেক্ষা করছি হাদিসে বর্ণিত হয়েছে অতপর আল্লাহ তালা ভিন্ন এক আকৃতিতে তাদের সামনে এসে উপস্থিত হবেন যেই আকৃতিতে তারা ইতিপূর্বে আল্লাহ তালাকে দেখেনি তিনি এসে বলবেন আমি তোমাদের প্রতিপালক, পালক তখন সবাই বলে উঠবে হ্যাঁ আপনি আমাদের প্রতিপালক। আল্লাহ তাল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন তোমাদের প্রতিপালকের এমন কোন নিদর্শন আছে কি যেটা দেখে তোমরা তাকে চিনতে পারবে তখন তারা বলবে হ্যাঁ আমরা যদি তার পায়ের গোছা দেখি তাহলে আমরা তাকে চিনতে পারব তখন আল্লাহ তাল্লাহ পায়ের গোছা খুলে দিবেন সকল মুমিনরা আল্লাহর সামনে সেজদায় লুটিয়ে পড়বে কিন্তু যারা দুনিয়াতে মানুষদের দেখানোর জন্য মানুষের ক্ষতি অর্জনের জন্য ইবাদত করতো তারা আল্লাহর সামনে সেজদা অবনত হতে পারবে না তারা সেজদা করতে নিবে কিন্তু তাদের মেরুদণ্ডের হার শক্ত হয়ে যাবে जहान नाम াত স্থাপন করা হবে আমরা পথ যার চতুর পার্শে লোহার বড় বড় আংটা ও বিশাল বিশাল কাটা থাকবে মুমিন্দের মধ্য থেকে কেউ কেউ চোখের পলকে পুলসিরাত পার হয়ে যাবে কেউ বিদ্যুৎ বেগে পার হবে কেউ প্রবাল হাওয়ার নায় পার হবে কেউ ঊর্ধ্বশ্বাসে ছুটে পার হবে মুক্তিপ্রাপ্ত বান্দারা সেদিন নিরাপদে পার হয়ে যাবে আবার অনেকের শরীর জাহান নামের আগুনে সর্বশেষ ব্যক্তিটি কোন রকম টেনে পুলসিরাত পার হবে। মুমিনগঞ্জ যখন দেখবেন যে তাদের মধ্য থেকে অনেকে মুক্তি পেয়েছে আবার অনেকে জাহান নামের আগুনে দগ্ধ হচ্ছে তখন তারা আল্লাহ তাল্লার নিকট ফরিয়াদ করে বলবে হে আল্লাহ হে আমাদের পালন কর্তা আগুনে দগ্ধ হওয়া এই লোকগুলো তো আমাদেরই ভাই তারা দুনিয়াতে আমাদের সাথে এক কাতারে নামাজ পড়তে আমাদের সাথে রোজা রাখত আমাদের সাথে ইবাদত করত আজ তারা জাহান নামের দগ্ধ হচ্ছে লোকেরা যাবে তারা দুনিয়াতে যাদেরকে চিনত তাদেরকে জাহান নামের আগুন থেকে বের করে নিয়ে আসবে তারপর আল্লাহ তালা আবারও বলবেন যাও যাদের অন্তরে অর্ধ দিন আর ইমান আছে তাদেরকেও জাহান নামের আগুন থেকে বের করে নিয়ে আসো লোকেরা যেয়ে তাদেরকেও বের করে নিয়ে আসবে তারপর আল্লাহ তালা আবারও বলবেন যাও যাদের অন্তরে বিন্দু পরিমাণ অবশিষ্ট আছে তাদেরকেও জাহান নামের আগুন আল্লাহ আল্লাহ কারো উপর বিন্দু পরিমাণ জুলুম করেন না যদি কারো সামান্য পরিমাণ সৎকর্ম হয় তাহলে আল্লাহালা তাকে দ্বিগুণ করে দেন সুপারিশ করবে সকলের সুপারিশ করলে এবার তিনি মুষ্টি ভরে জাহান্নাম থেকে এমন কিছু মানুষকে বের করে নিয়ে আসবেন যারা আগুনে জোলে পুড়ে কয়লায় পরিণত হয়ে গিয়েছে তারপর তাদেরকে জান্নাতের সামনে অবস্থিত হায়াত নামক নদীতে গোছল করাবেন গোছলের পর আল্লাহে কোন ধরনের ন্যাক আমল ছাড়া জান্নাতে প্রবেশ করিয়াছেন অতঃপর তাদেরকে বলা হবে জান্নাতে তোমরা যা দেখছো এগুলো তোমাদের জন্য এবং এর সাথে তোমাদেরকে আরো সমপরিমাণ দেয়া হলো আবু হুরাই রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত অপর একটি দিত তাদের সকলকে জাহান্ন নাম থেকে বের করে নিয়ে আসো ফিরেস্তারা তাদের চেহারায় সেদার নিদর্শনগুলো দেখে দেখে তাদেরকে জাহান নাম থেকে বের করে নিয়ে আসবেন জাহান নামের আগুনে তাদের সমস্ত শরীর পুড়ে যাবে শুধুমাত্র সুরক্ষিত থাকবে এরপর তাদেরকে আবে হায়াতের পানি দিয়ে গোসল করানো হবে জানে প্রবেশকারী সে আর্তনাদ করে বলবে হে আমার রব হে আমার পালন আমার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে একটু দিকে ঘুরিয়ে দিন কেননা জাহান্নামের উত্তপ্ত হাওয়া আমাকে অস্থির করে তুলছে আমার চেহারাটাকে ঝলসে তখন আল্লাহ আপনার ইজ্জতের কসম করে বলছি এরপর আর কিছুই চাইব না অতপর আল্লাহ তাল্লাহ তার চেহারাকে জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দিবেন সে কিছুক্ষণ চুপ থাকবে তারপর সে আবারও বলবে আল্লাহ আমাকে যদি জান্নাতের দরজার কাছাকাছি একটু অবস্থান করতে দিতেন আল্লাহ তালা তখন তাকে লক্ষ্য করে বলবেন তুমি না আমার সাথে প্রতিজ্ঞা করেছিলে তুমি না আমার সাথে অঙ্গীকার করেছিলে যে তুমি আর কিছুই চাইবে না ধ্বংস তোমার জন্য হে আদম সন্তান তুমি কতই না প্রতিশ্রুতি ভঙ্গকারী তারপর আল্লাহ বলবেন আমি যদি এটা দেই এরপর আর কিছু চাইবে না তো সে বলবে আপনার ইজ্জতের কসম করে বলছি সে বলবে আপনার ইজ্জতের কসম করে বলছি এরপর আর কিছুই চাইব না অতপর আল্লাহ তালা এই ওয়াদার ভিত্তিতে তাকে জান্নাতের দরজার কাছাকাছি অবস্থান করতে দিবেন সে কিছু সময় চুপ থাকবে অতপর যখন জান্নাতের অভ্যন্তরীণ মনোরম দৃশ্য দেখবে জান্নাতের আরাম আয়েস দেখবে তখন সে আবারও প্রার্থনা করব হে আল্লাহ আপনি যদি অনুগ্রহ করে আমাকে প্রবেশ করবেন হে আল্লাহ আমি আপনার সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হতে চাই না এভাবে সে প্রার্থনা করতে থাকবে আল্লাহ তাল্লাহ তার এই অবস্থা দেখে তার দিকে তাকিয়ে হেসে দিবেন এবং হেসে হেসে নির্দেশ দিবেন যাও তুমি জান্নাতে প্রবেশ করো যখন সে প্রবেশ করবে তখন আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন তুমি আর কি চাও সে আল্লাহ তাল্লাহ তাকে মনে করিয়ে দিবেন যে তুমি এটা চাও ওটা চাও যখন তার চাওয়া পাওয়ার সকল আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ তালা তাকে বলবেন তোমাকে এগুলো সব দেয়া হলো এবং এর সাথে আরো দশগুণ বাড়িয়ে দেয়া হলো।